সৌরুল বুরুজ্লা বড় বড় নক্ষত্র বিশিষ্ট শপথ সে দিবসের আলমাউরুদ যা প্রতিশ্রুত ওয়াশাহিদিন শপথ উপস্থিত হওয়ার ওয়ামাশুদ্দিন এবং যাতে লোকদের উপস্থিতি হয় তার উপবিষ্ট ছিল এবং তারা আলিয়া মায় যা কিছু করছিল তাসলমানদের সাথে দেখছিলাম আর এটা যার জন্য রয়েছে মুলকুসমাওয়াতি আরবি আসমান আসমানসমূহ ও জমিনের রাজত্ব আর আল্লাহ আল্লা প্রত্যেক বস্তু সম্বন্ধে শাহিদুন অবগত আছেন না করে তাদের জন্য রয়েছে আয়দাবু জাহান্নামা দোজকের আজাবাহ এবং তাদের জন্য রয়েছে আয়দাবুল হারি দহন আমানু। پہروہ اٹھائی براٹ سفلتا ইন্না বাতশা নিশ্চয়ই পাকড়াও রব্বিকা আপনার অত্যন্ত কঠোর ইন্না প্রথমবার সৃষ্টি করেন এবং পুনর্বার সৃষ্টি করবেন ওয়াহুয়াল গফুর ও আর তিনি অতিশয় ক্ষমাশীল আল ওয়াদুদ অত্যন্ত স্নেহপরায়ণ ধুল আরসের অধিপতি আল মাজিদ মজ্জাদাশীল করতে পারেন ইচ্ছা করেন কাহিনীনা বরং যারা তারা লিপ্ত রয়েছে মিথ্যা প্রতিপন্ন করার মধ্যে चतुर्दी मह परिवेष्टन कर बालहुआ बरता कुरआन उम्मजिद एक सम्मानित कुरआन फी मे लौहैन फलकर मजे महफुद्दीन संरक्षित